ফরজ নামাজের পরে এবং ফরজ নামাজের পরে এবং মানুষ মাটি দেওয়ার পরে মোনাজাত করা যায় কিনা মোনাজাত করা যাবে করা যাবে না কেন নামাজ মোনাজাত নামাজটার আরেক নাম মোনাজাত মানে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন নবিসাম বলছেন যে বান্দা যখন চলাতে দাঁড়ায় ইউনাজ রাব্বাহ তার রবের সাথে মোনাজাত করে তো মোনাজাতটা শুরু হয় তাকবিরে তাহারিমা দিয়ে আল্লাহবাদ দিয়ে সালাম ফিরে মোনাজাত শেষ তো সালামের পরে আবার মোনাজাত হয় কেমনে সালামের আগে মোনাজাত সালামের পরে আর মোনাজাত হয় না সালামের পরে হবে জিকির সালামের পরে আল্লাহ সুবান জিকির নবিসাম অনেকক্ষণ ধরে জিকির করতেন সাহাবাহিক জিকির করতেন সেগুলো জিকির করতে হবে আর দোয়াও নাই মোনাজাতও নাই दोआा कर ले करीवने एक बारोलित भाव सबाई के लिए दो मजा करें नाई अच्छा मक्र मान की मक्र मान अपचंदन মানে যেটা ইসলামী শরীয়তে পছন্দ না আল্লাহর এটাকে বলা হয় না এটাও না যায় এটাও অপছন্দনীয় এটা আল্লাহ পছন্দ করে না রাসুল পছন্দ করে না অনেক সময় অনেক হারাম জিনিস সরাসরি কোরআনের আয়াত না থাকার কারণে পোকা একরাম এটাকে माक्रोल निषि नाम तो अवश्य कर ले पढ़ते जो इमाम सहेबे सूरअलतेपारे दो इच्छा कर ले पढ़ते पढ़ले असुविधा नहीं पड़नेसुदा नहीं কিন্তু যেখানে এই মানসাহে সুরাল ফাতে যাবে না সেখানে অবশ্য পড়তে হবে পর মোনাজাত এটা তো বলছি নামাজে হাত কোথায় হাত বাঁধার অনেকগুলো হাদিস পাওয়া যায় তবে যতগুলো হাত বাঁধার হাদিস পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ হইল বুকের উপরে হাত বাঁধা আল্লাহ সদরিহি বুকের উপরে বাঁধার হাদিসটা সবচেয়ে সহি আমাদের দেশের মা বোনেরা যুগ যুগ ধরে এই সহি হাদিসের আমল করে আমাদের মা বোনেরা কিন্তু সারা জীবন দেখিবেন যে বুকের উপরে বাঁধে এই ক্ষেত্রে মা বোনেরা সহি সহিপথে পুরুষদের থেকে মা বোনেরা সহি জায়গায় আসে তাই সুতরাং আর আল্লাহ রসুল সাল্লাহাম কোনো হাদিসে আলাদা করে বলেন নাই যে পুরুষেরা এমনি করবা মহিলারা এমনি করবা এরকম কোন হাদিস আসে নাই সহিব জাল কোন হাদিসে আসে নাই তবে কেউ যদি নাবিন নিশ্চয় হাত বাঁধে তার নামাজ হবে না এই কথা বলা যাবে না বা কেউ যদি হাত নাও বাঁধতে নামাজ হবে না এ কথা বলা যাবে না মুখ্য দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেউ এখানে হাত বেঁধছে কেউ এখানে বেঁচছে কেউ এখানে বেঁচছে কেউ হাত বাঁধাই নেই খোলা রেখছে কিন্তু কেউ কারণে কিছু বলে না সুতরাং আমাদের সমাজে আমরা হাত যেখানে বান্ধি এটা মূল বিষয় না মূল বিষয় হলো নামাজ পড়ি কিনা এই দেশে শতকরা পঁচানব্বই মানুষ নামাজে পড়ে না যে নামাজে পড়ে না সে তো হাতে বান্ধা লাগে না বান্ধা লাগে না নাবিন নিচে লাগে না এ তো হাত ছাড়া এ হলো লাঝাবি হে কোনো মাঝাবেন না যে নামাজ পড়ে না হের কোনো মাঝাব কারণ হানাবি মাঝাবিও নামাজ পড়া ফরস ফরজে আইন তারপর সাপী মা সে সাহিও না মালিকিও না হাম্পালিও না সে হল লাঝাবে নাই সে কোনো মাঝাব মানে না এই জরুরি হলো নামাজ পড়া নামাজ না পড়লে যে হান্নামে লাগবে এই জন্য আগে সৃষ্টি করতে হবে সমাজে নামাজ পড়ার জন্য এজন্য সবাই আমরা হান আপি আহলে কোনো ভেদাভেদ নাই সবাই আমরা মুসলিম সবাই আমরা ভাই ভাই সবাই আমরা কোরআন অনুসরণ করব। হানাপিদের এক প্রশ্ন আলে আদিসদের আরেক প্রশ্ন আছে প্রশ্ন তো একটাই প্রশ্ন যদি একটাই হয় তা আমরা সবাই মিলে প্রশ্ন রেডি করি প্রশ্ন প্রস্তুতি নি পরীক্ষার তো সুতরাং এখানে ঝগড়া করার তারপরে একজন আরেকজনকে খারাপ বলার এটা দরকার নাই দরকার হইলেও সবাই কেমনে জান্নাতে যাব ঐক্যবদ্ধ আমরা কোরআন সোনার আমল করব এজন্য আগে নামাজই হওয়া দরকার এই আমরা ঐক্যবদ্ধভাবে ইমাম সাহেবের নেতৃত্বে সব মুসল্লি ঐক্যবদ্ধ হয় যারা নামাজ পড়ে পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট যারা নামাজ পড়েন না সেই ভাই কেমনে নামাজি বানানো যায় ওই কাজ করি আগে এই জন্য এইগুলো নিয়ে ঝগড়া জাটি না করি হাত কোথায় বানবো রাখ সা নিঃশব্দে বলবে না নি শব্দে বলবে। এইগুলো নিয়ে আমাদের ঝগড়া দরকার নামাজ আমরা নামাজি আছি পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নামাজি নাই। এইগুলোর কেমনে নামাজি বানাবো এই এই কাজ করা দরকার এটা আগে কিন্তু মসজিদে যদি নামাজি রে ঝগড়া করতে থাকে তখন তারা করবে যে আলহামদুলিল্লাহ মসজিদে যাইনে ভালোই হয়েছে কারণ যারা নামাজ পড়তে গেছে তারা মারামারি করতেছে তারা ঝগড়া ঝাঁ করতেছে আল্লাহকে আমাদেরকে তোফিক দান করেন এক ভাই জানতে চেয়েছেন যে ৪০ চল্লিশা করা সম্পর্কে চল্লিশা হইল এটা হিন্দুদের একটা পদ্ধতি হিন্দুরা এরকম মা মারা গেলে বাপ মারা গেলে বিভিন্ন জন মারা গেলে এরকম চল্লিশ দিনে বিভিন্ন দিনে তারা এসব খাওয়া দাওয়া বিভিন্ন কিছুর আয়োজন করে তা আমরা এই দেশে হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদেরও অনেক কিছু আমাদের মধ্যে চলে আসছে কিন্তু আরব দেশে আসে নাই কারণ আরব দেশের মানুষরা হিন্দুদের সাথে থাকে নাই হিন্দু বৌদ্ধ ছিল না আর আমাদের মধ্যে ঢুকছে বেশিরভাগ হিন্দু বৌদ্ধদের কালচার গুলো তো এই জন্য এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা বুঝতেছি এগুলো ইসলামে নাই এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা আব্বা আব্বা মারা গেছেন আব্বা আম্মার জন্য আল্লাহ রাস্তা সদাখা করব দান খয়রাত করব। মসজিদে দিব মাদ্রাসায় দিব গরিব মিসকিনকে দিবো মাঝে মাঝে যারা পকির না। তাদেরকে এনে করে আরামে করে খাবার রান্না করে খাওয়াই বড় লোকেরে খাওয়াবেন চেয়ারে ওই তাদেরকে খাওয়াইবেন নিছে এরকম খাওয়ানি দরকার নাই। বড় লোকের দাওয়াতে দিবেন না কারণ বড় লোক সে খাইতেই না খাইতে খাইতে তার অসুখ হয়ে গেছে খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে এখন গরু গোস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না সেটা খাইতে পারে না তার গরু গোস্তা আপনি তারে দাওয়াত সুন্দর করে দাওয়াত দিয়ে তারা স্পেশাল করি একবারে ফার্নিচার দিয়ে সোফা দিয়ে ডাইনিং টেবিল দিয়ে খাওয়ান সুন্দর করে এটা কাজে আসবে বেশি মা বাবার জন্য মুরব্বিদের জন্য ওই চল্লিশা পঞ্চাশা এগুলো করি খানা যে আবদ এই জাতীয় করা থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করো সোভান